ঐতিহাসিক রসুলপুর ময়দানের তিনদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল হালকা জিকির ও তালিমী জলসার আজ দ্বিতীয় দিন রোজ শুক্রবার ফজরের নামাজের পর হালকা জিকির পরিচালিত হচ্ছে মুক্তি আসসালাম আলাইকুম রহমতুল্লা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহাকবুল্লা আলমিন যে অবস্থায় রাখেন কারণ বান্দার তো কোন ইচ্ছা নাই সবই আল্লাহর আলমিনের ইচ্ছা আল্লাহ পাক আল্লাহাকবুল্লাহ আলমিন বান্দাকে যেভাবেই রাখবেন বান্দা ঠিক সেভাবেই থাকবেন দুনিয়াতে আমি ইচ্ছা করলেই ভালো থাকতে পারব না ইচ্ছা করলেই খারাপ থাকতে পারব না আল্লাহামদুল্লা আলহামদুলিল্লাহ হিল মুফিয়তি শর আলিমি বিমাতি জম মু বিলকুল ফারি জুন শাহ হদু অরী কলা ওন ষাহাদু অব না ও হাবি ব তোবী বুলু বিনা মৌলাহ সাহতাল আলিহি ওষাবি অব কম আম্মুফু মিন তিজী বিসমিল্লা রহমা নিহ ুহ্ল দীন আনুজুর হজি কৌ বুক্রত আসী ওসু সাহু আলৈহিস আহলমাল সকলে জবান খুলি সকলে না সকলে জবান খুলে না ইলাহা ঈদ ল সবক ভুলা দো মে সবক ভো কই না মুদ রে ঘর বার তুজ পর সব লুটা দো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 ফিয়া বহা দে রশিদিয়া ফেয়া বহাদ গঙ্গোহিয়া ফেজ দরিয়া বহাদে হোসাইনিয়া ফেজ দরিয়া বহাদে ইব্রাহিমিয়া ফরিয়া বহাদে উনসে রোশন করে সারিয়া ফলিয়া বহাদে নিসারিয়া ফুলিয়া বহাদে তুমি জানো মে শায় আব্দুল মোতি নারী তুমি জানো মেরে শায় আব্দুল মোতি সারি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 महताराम हाजर अल्लाह पाकिरबारे शत सहस्र लक्ष्य शुक्र जे अल्लाह पक रबुल आपना केसे के दया माया विभिन्न प्रतिबंधकतार भर दिए इसला जलसाए जन्नतर बागने द्वित दिन फजर नाम आशार तौफिक दान कर सकते ही आसले भाई हमार मतन नदान मूर्ख एखे बसा बसा तो दूर कथा दरबारे कूको हवर जोग्यता नई হজরতের নির্দেশ গোলামের কাজ কি মনিবের হুকুম পালন করা যাই হোক আল্লাহ মুখ দিয়ে দু একটা কথা বলার তৌফিক দান করেন আপনাদেরকে এখানে শাহ নিয়ে আসছেন মারেফাতের সাগরে সামিয়ানা নাই শোয়ার ভালো ব্যবস্থা নাই পেশাব পায়খানায় কষ্ট তবু সকলেই খুশি এবং ডাক্তারও খুশি কেন আপনারা উদ্দেশ্য করে বসে আছেন যে রেজা মাওলা আমার মাওলাই নি আমার উপরে খুশি হয় আমার মাওলায় আমার পরে খুশি হয় সেই জন্য আমি বসে আছি আল্লাহাক রবুল্লাহ আলমিন বলেন আনা জালিসুমন যে আলোচনা করা হয় আমি আল্লাহ সেইখানে কুদরতি ভাবে বসিয়া যায় সুবাহ আল্লাহ যেইখানে আল্লাহ পাক রব্বুল আলমিনের আলোচনা করা হবে আল্লাহ পাক রব্বুল আলমিন সেইখানে কুদরতি ভাবে বসিয়া যাবেন কারণ আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন তো সমস্ত জায়গায় বিরাজমান এখন আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে আমাদের কলবের মধ্যে আমরা কতটুকু আল্লাহ পাকবুল্লা আলামিনকে ঢুকাইতে পারছি আমরা আল্লাহর কতটুকু খাঁটি খাঁটিবান্ধা হইতে পারছি আমরা যে কবরে যাব কি নিয়ে যাব আমাদের সামনের আখেরাতের কি সাথী কি যাবে আমাদের সাথে তো আমাদের কলবের এমন অবস্থা যে করতে করতে আমাদের কালো করে ফেলছি। মরিচা ধরাই ফেলছি এখন আপনি যত বড় সুন্দর সুন্দর জিকির করান কোরআন এবং হাদিসের বয়ান করান না কেন কোনো কিছুই আমার অন্তরের ভিতরে ঢুকবে না কারণ শয়তান নবস শয়তান আমার উপরে এমন রাজত্ব চালাইছে আমার অন্তরের ভিতরে এমন মহর মারছে যে এখন আমার আলোচনা কোনো কিছুই আমার অন্তরের মধ্যে আর ঢুকবে না ও মেয়ারা একটু খেয়াল করিয়া শোনেন এই কলফ জাল্লাহার পাকুল্লা আলমের কাছে যখন হাজির করব। তখন কি জবাব দেবো কেমতের দিন আল্লাপাকাল সামনে বলছেন যে বান্দা। আমি তোমারে দুনিয়ায় পরীক্ষার হলে পাঠাইলাম তুমি দুনিয়ায় পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে আসো ক্যামতের দিন তোমার ফলাফল প্রকাশ করা হবে সেই দিন দেখা যাবে তোমার ফলাফলের খাতা কি তুমি দুনিয়ায় কি করছো আমি আল্লাহ আছে যা কিছু করো না কেন সবকিছুর রশি কিন্তু আমি মাওলার কাছে ও মেয়ারা দুনিয়ায় যত কিছু করেন না কেন সবকিছুর মূল উদ্দেশ্য কিন্তু রেজায়ে মাওলা তাছাড়া কিন্তু কবরের মধ্যে যে শাস্তি হবে যা দুনিয়ায় কল্পনার বাহিরে আমাদের আমার আপনার অন্তর যদি পরিষ্কার করতে হয় আমার আপনার শাহেদ মুর্শিদ আল্লাহ রসুলপুরি उनी किसु शुंदर शुंदर, किसु सबक शवकिया मासुम जानना प्रवेश कर मानते सकाल सन्ध्या এটা মারেফাতের এমন একটা সময় যে মারেফাতের সত্তরটা সেন্টার খোলা থাকে যদি লাইন যদি লাগাইতে পারেন লাইন লাইন আছে লাগান না কেন যদি লাইন লাগাইতে পারেন সরাসরি মুর্শিদ রসুল আল্লাহ বলেন সুবাহ মুর্শিদ থেকে মুর্শিদ রসুলের কাছে পাঠাইয়ে দিবেন রসুল কাছে পাঠাই দিবেন একটু সেন্টারে সেন্টারে লাগানোর চেষ্টা করেন এই যে তিন দিন সময় ব্যয় করে আসছেন বাড়ি থেকে কাজ বাজ সমস্ত কিছু ফেলাইয়া আসছেন কেন মাওলারে পাওয়ার জন্য এখানে আসার পরে মুর্জিদের চেহারা দেখে মুসজিদের কথা শুনে যদি লাইনটা যদি না লাগাইতে পারেন আপনার মতন কপালপোড়া আর দুনিয়াতে কেউ নাই तो भाई जो किस करा क्या जो कि दुनिया मध्य जो कि सब किसारुकुम बंदा तुम्हें स्मरण करो अल्लाह तुम्हें स्मरण करब तुम तुम इबादत स्मरण करो अल्ला तुम्हें जन्नत मध्यम स्मरण करब बड़ी दान कर मध्य दुई खाना हाथ दुई खाना पा दुई चोख एकखाना नाक दान कर मायर गर्भ थे दुनिया भूमिष्ट कर স্বচ্ছ বুকের দুধ পান করাইছেন কেন আল্লাহ বলেন বান্দা আমি কি পাগল হইয়া গেলাম নাকি আমি কি পাগল হইয়া গেলাম নাকি তোমাদের কি কি আমি বেহুদা বেহুদা সৃষ্টি করলাম নাকি তুমি যাও তুমি আমি কি আমি তোমাকে দুনিয়ায় সৃষ্টি করলাম এই কারণে যে বান্দা তুমি আমাকে আল্লাহ কইয়া ডাক দেবো আমি বান্দা কইয়া তোমাকে স্মরণ করব। তুমি আমার দিকে হাঁটিয়া হাটিয়া আসবার আমি তোমার দিকে এই জন্য আমি তোমাকে আমার জিমানিও নাই আমি আল্লাহর ঘুম নাই জিমানিও নাই আমার ঘুমও আসে না আমার জিমানিও আসে না আমি সব সময় তোমার দিকে রহমতের দৃষ্টিতে তাকাইয়া আসি যে বান্ধা তুমি কি করো তুমি আমাকে একটু ডাকো কিনা কোন রাজা বাচ্চা নাই কোন মানুষ যদি ডাকে তাহলে সে খুশি হইয়া যায় আর যদি সে খুশি হইয়া যায় কিন্তু না এমন কোন রাজা বাচ্চা নাই যে যার কাছে চাইলে খুশি আর আমার এমনই এক মাওলা তার কাছে চাইলে খুশি না চাইলে বেজা पागल मन भाई भाई दोस्त बुजुर्ग जिक्रुल्लापूर्ण आदाय আপনার আমার জন্য জান্নাত অবধারিত আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করুন ভাই দুনিয়ায় যত কিছু করি না কেন দুনিয়ার কিছুই কিন্তু আপনার আমার সাথে যাবে না কাফনের কিন্তু পকেট নাই এই টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু করেন না কেন কোনো কিছুই আপনার আমার সাথে যাবে না সমস্ত কিছু দুনিয়ায় পড়ে থাকবে কিছুই আপনার আমার সাথে যাবেন না কিছুই আপনার সাথে মাটি আমার গাড়ি বাড়ি টাকা পয়সা যা কিছু সব কিছু মাটি আমি আপনি মাটির পিছনে পিছনে দৌড়াবো না ভাই সমস্ত কিছু সারিয়া দিয়া একটু মাওলার পথে আসি सबकिा क्या करते सबकिर आलेमे जाना कवि बोलें मासु का हामा दु तंदुरुस्तीुक देश जत किस जहां नाम चाहते खराब लगे जेमन पेटे जदि खुदा जो ना थे मुखे रुचि जो ना थे দুধ আর চিনিও কিন্তু বিশের মতন লাগে যদি খুশি না থাকে তাহলে পাগল আছে দৌড়ায় আর সবসময় এদের চিন্তা গাড়ি চাই না বাড়ি চাই না চাই গো শুধু তোমার তোমার নূরে ডুবাইয়া শান্তনা দাও মাই করু যে দেখা করুশি না থাকে আমার এই জান্নাত এই বাড়িগারি দুনিয়ার সম্পদ কোনো কিছুই আমার প্রয়োজন নাই আমার একমাত্র দরকার রেজায়ে মাওলা আমার মাওলায় যদি খুশি থাকে दुनिया चोख बड़ दाम क्या दिन जो चिल्ला चिल्ली करें ना क्यों आल्ला आलमीन बल्बे बंदा तुम्हें कि दुनिया कन्ना का দুনিয়ায় যারা কানবে তাদের দুনিয়াতে যারা কান্নারা যাবেন তাদের আখেরাতের কান্নার দরকার হবে না ও ভাই দুনিয়াতে কান দিয়া যান চোখের পানি ফেলাইয়া যান দুনিয়ায় দুই ফোটা তাহলে কেমন দিন কাজে আসবে আর যদি দুনিয়ায় ফেলান যদি মনে যদি না করেন যে আমি জাহান নামের আসামি না আমার কবরে যাওয়া লাগবে না তাহলে চোখের পানি ফেলানো দরকার নাই চোখের পানি ফেলাইয়া যান নিজের মাথা নিচু করিয়া দিয়া দুপুরে চোখের পানি ফেলাইয়া যান আর মাবুদের কাছে কল্পনায় কল্পনায় দুইখানা পাও দুইখানা ধরেন আর বলেন যে মাবু আমি যা করছি দুনিয়ায় তুমি ছাড়া আর কেউ দেখে না আমি যত গুণা করছি মাওলা কল্পনায় কল্পনায় মাওলার পাও তুই কেউ চড়াইয়া চরিয়া মাওলার কাছে একটু মাফ আল্লাহর লি দরবারে আইসো মিয়া একটু মাফ করাইয়া যাও জীবনের সমস্ত গুণাগত মাফ করাইয়া লইয়া যাও কারণ ওই জাহান নামের যে অবস্থা হবে আমার সাইক বলেন পীর আসামী, মুরিদ আসামি সকলে আমরা জাহান নামের আসামি একটু খেয়াল মিয়া আপনি আর আমি কি আসামি হইয়া কবরে যাব। নিজের মনের কাছে একটু প্রশ্ন করিয়া দেখেন যে আমি কি আসামি নাকি মেহমান আমি কি গুনাগান নাকি মাসুম আমি কি লইয়া মৌলার দরবারে কেমন দিন হাজিরা দেব। এমন অবস্থা হবে মানুষের ঘামে গলা পর্যন্ত মানুষ আবুটুবু খাইতে থাকবে আগুনের জ্বালা মানুষের সূর্যের তাপের জ্বালা মানুষের মগজ নাচ দিয়ে কান্দিয়া গোলে গুলে পড়তে থাকবে সেদিন কেউ কারো দেখার নাই কেউ কাউকে দেখবে না মাকে যাইয়া বলবো যে মা আমি খুব বিপদে আছি আমাকে দুইটা নেকি দাও মা বলবে না আমার দুনিয়ায় কোন বলবে আব্বা আমাকে দুই ঠানি দাও তখন আব্বা বলবে না আমি দুনিয়ায় কোনো বিয়াশাদী করি নাই আমার কোনো বাচ্চা কাচ্চা ছিল না কে আমাদের দিন ওই দিন যার যার টানাটানি শেষ করবে ওমিয়াই চিস্তিয়ায় সাবরিয়া তরিকায় লাইন লাগাইছো একদিন তোমাদের সকলের জন্য মুহাম্মাদি জাহাজ জাহাজ বাজেট করিয়া রাখছে যে চিস্তিয়া সাবরিয়া তরিকার সবক যারা আদায় করিয়া যারা ফানায় ফিল্লা ফানা লাভ করবে मरा छा कि नौतर कथा स्मरण करो एक कलबर कलबा दिलेर की नाकिटू कबर कथा एक चिंता करो।, करो ना माथा निचे दिखे दाओ एक बेस बेसिए करिया कबर एर चिंता करो আমি এখন মৌতের বিছানায় শুইয়া আসি হাজরা আমার চতুর্দিকে ঘোরাফেরা করতে আছে। কখন জানি কপ করি আমার জানিয়া যায় এই তো আজরা আমার পাশে চলিয়া আমার পাও থেকে নিগরাইতে নিগড়াইতে যখন মাথা পর্যন্ত মুখ পর্যন্ত যখন আসছে যানটা দৌড়াদৌড়ি করতে করতে যখন মুখের কাছে যখন আসছে এখন আমি শুধু আব্দুর রহিম না এখন আব্দুর রহিমের মিতলা এখন আমি আপনি আর দুনিয়ায় না ছেলেটা পাশে বসিয়া কান্দে আব্বু আব্বু বলিয়া কান্দে মেয়েটা আব্বু আবু বলিয়া কান্দে আমার স্ত্রীর পাশে বসিয়া স্বামী স্বামী বলিয়া মনে স্বজন তুই আমার কাটিয়া কান্দে বহন করবি এখন তোর খাট আমার কান্দে বহন করা লাগবে ওমিয়ারা মুদা ব্যক্তিকে যখন ঘর থেকে যখন বাহির করা হয় তখন মুর্দা ব্যক্তি বলে যে ও আমার দরদের বাবা ও আমার দরদের ছেলে আমাকে কেন ঘর থেকে বাহির করো ও ভাই কান্দ কান্দা ছাড়া কোন বিকল্প নাই দুনিয়ায় কান্দিয়া যাও আখের হাতে কান্দা লাগবে না কারণ চোখের পানির এমন মূল্য হবে तेर दिनों मेरा कंधी आला या। दुनिया कान जाओ लागे ना एक, एक ख्याल करें भाई मौत सुन भाई घर थे जख बाहिर हईसे जख गोसलान तक बाबा भाई गोसल कर थबाई समस्त शरील बथा हे एक आस्ते आस्ते गोसल कर যখন গোসল করানোর জানাজার জন্য রাখা হয়েছে মৃত ব্যক্তি ডাক দিয়া বলে যে আমি আপনি ডাক দিয়া বলতে আছি যে আমাকে কোথায় নিয়ে যাও আমাকে এই বাড়ি থেকে কেন বাহির করতে আসো কাছে নিয়ে যখন নামানো যখন হইলো বিসমিল্লা বলিয়া যখন নামানো হইছে মদিনা থেকে সোনার রসুল ডাকিয়া বলে না আমি রসুল হইতে পারবা কবরের মধ্যে এমন ভাবে ফোসফুস করতে আসে সাপে কাটবে গুর্জো মারবে হায় রে হায় সকলে যে যার বাড়িতে চলিয়া গেল এখন আপনার বাউ পাই কি আমার বাউ পাই কি এখন কবর এমন কান্না কি রাশিয়া সাল করবে আমি আপনি কি সালের উত্তর দেব আল্লাব কোনো মাহবুদনায় তো আমি এক দিকে চিন্তা করো আল্লাহবাদ কোনো মাহবুদনাই আল্লাহবাদে কোন মাকসূদ নাই কলবর উপরে জব্দ লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ it the papa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 law, hate the law, hate the শির কী আবাজ বচা করিম কর মুস্তাফি পাকি দিল করমো না পার নুরে এরপা সে দিল মে রোল দেব পরে কি भी কতদিন হনসে অফতর হো গিয়া হ عالم مجبد کار کا کر میرے امداد اللہ فقط সৌদা ইবাহ সস্মি বে দেবাজি ইস্ট সৌদা ইব তু মে ভূত গে আল্লাহ অনে يا لي درتيني الله <سؤال> تعالى <سؤال> Wir ja, haben schön It would have been our office.